بسم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقولوا من آمن فصلى ربّه ورسوله والمؤمنون প্রতি শুক্রিয় আমাদেরকে মজিদ লাভ করে আমল করার উদ্দেশ্য নিয়ে আদায় করে আমরা সবাই বলি আল্লাহ সুহান মানস সৃষ্টি করেছেন মানুষকে পথ করেছেন এরপরও মানুষের সেই পথ অনুসরণের ক্ষেত্রে বিভিন্ন শ্রেণী হয়ে গেছে একদল মানুষ আল্লাহ যে উদ্দেশ্যে তাকে পয়দা করেছেন আতার সামনে যে রাস্তা চলার জন্য তিনি পেশ করেছেন আল্লাহর সে উদ্দেশ্য সম্পাদন করে ওই রাস্তার উপর চলা থাকেই নিজের পথ হিসেবে নিজের রাস্তা হিসেবে গ্রহণ করে নিয়ে এর উপর সন্তুষ্ট হয়ে আছে এ পথে যত বাধাই আসুক তাকে এ পথ থেকে পারে না। এই সকল লোকেরা মূলত আল্লাহর নিকটতম বান্দা আল্লাহর বান্দাদের মধ্য থেকে এরাই প্রথম শ্রেণী আরেকজন মানুষ ल्लर अनेक हूकुम गु क्षेत्र लोकदेश बहान इच्छा कर सच्छा कर ले क्षमाओ करते पर्यर लोकजे संख्य हतो पृथीते सबसे बेसि না হয়। আর এই মামলাগুলো তাদের অপরাধ যখন আল্লাহ ক্ষমা করে দেন তার সুক্রিয়া আদায় করে তারা বাস্তব আমলের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ করে জীবনে আর একদল মানুষ তো সরাসরি আর তাদের সাথে রয়েছে এমন একদল যারা বাহ্যিকভাবে মুসলিম মুসলিম সমাজে বাস করে কিন্তু खुब कठिन मना दाबी करना मानले मुस्लिम दाबी करार क्षेत्र में सकल चेहरे अग्रगामी थे এই সকল লোকেরা মুসলিম সমাজে তাদের পরিচিত হল এরা মুনাফিক প্রকৃতপক্ষে এরা কাফের দিকে অনুসারী তাদেরই দলব এইভাবেই মানুষের মাঝে তাদের আফিদা এবং আমলের দ্বারা মানুষ বিভিন্ন শ্রেণীতে নিজেদেরকে বিভক্ত করে নিয়েছে অথচ আল্লাহ সকল মানুষকে পয়দা করেছিলেন শুধু আল্লাহ রেবাদতি করার জন্য আলোচনা চলছে ওই সকল লোকদের যারা তাদের ভালো আমল এবং আমল তারা আল্লাহর এবাদতিও করে মাঝে মাঝে সেখানে রাবলতিও করে এই সকল লোকদের বিষয়টি আলোচনা গতকালকে হয়েছে এই লোকগুলোর তো আবার যখন কবুল করা হলো তখন তারা তাদের মাল সম্পদ থেকে যে জাকাত হিসেবে অথবা দান হিসেবে যে ফা এনে হাজির করেছিল আল্লাহর নির্দেশে রাসুল্লাহ করে লোকদের মধ্যে দান করে দিয়েছিলেন এবং তাদের জন্য আল্লাহর নির্দেশে তিনি গোয়া করেছিলেন এই সকল লোকদের অবস্থা এখন বলা হচ্ছে তোমরা তোমাদের আমল করে যাও রাসুক আল্লাহ তোমাদের আমল ও নেবেন এবং রাসুল এবং মুমিন গন তোমাদের আমল দেখবেন অত তোমাদেরকে অবশ্যই এমন এক সত্যার কাছে ফিরিয়ে নেওয়া হবে তিনি প্রকাশ্য ও অপ্রকাশ্য সব কিছু জানেন তিনি তোমাদেরকে ওই সকল বিষয়ে সংবাদ তখন দিবেন যা দুনিয়ায় তোমরা করছি এখানে এই লোকদেরকে বলে দেওয়া হল যে তোমরা তোমাদের আমল করতে থাকো তোমরা যে তাগুকের যুদ্ধে গ্রহণ না করে অপরাধ করেছো। আর সেই অপরাধটা তোমরা উপলব্ধি করেছো বুঝতে পেরেছ এই জন্য সে তোমাদের কর্মটা কেমন হয় তা আল্লাহও দেখবেন রাসুলের দেখবেন এবং মুমিন দেখবেন এখন থেকে আ তোমাদের মধ্যে দুর্বলতা আসে কিনা আগে যে তোমরা অলসতা করে গড়ের মধ্যে বসে রয়েছিলে দুনিয়ার প্রতি তোমাদের রেখেছিল। যুদ্ধের সফরের এত মহান পথ তোমাদেরকে আটকে তুলেছিল। তোমরা সেই কষ্ট সহ্য করতে পারছিলে না তোমাদের মাল এবং জানের এ ফলাণী সহ্য করতে পারছিলে না এইজন্য জন্য আরামপ্রিয়তার সাথে অরসপা করে তোমরা গড়ে বসে রয়েছিলে যেহেতু এটা তোমরা বুঝতে পারছো তোমাদের এটা অন্যায় হয়ে গেছে এবং তোমরা সেই ভুলের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা আমরা ক্ষমা করে দিলেন আর তোমাদের দ্বারা এমন ঘটনা ঘটে কিনা এখন তোমরা তোমাদের আমল করে যাও ওই মুমিনদের মতো যারা রাসুল্লাহ সহ আলহালামের দাঁত শোনা মাত্র সাড়া দিয়েছিল তোমরা তাদের মতো আমল করে যাও তোমাদের আমল কোন পর্যায়ের তোমরা তাদের মতো না তোমরা ওই যে পিছনে আগে পড়েছিলে আবারও কি তোমরা এ ধরনের করবে কঠিন মুহূর্তে ডাক আসলে আবারও কি তোমরা অলসতা করে কাকুরুষতা করে দুনিয়ার মায়ায় গড়ে বসে থাকবে এটা আল্লাহ দেখবেন রাসুলও দেখবেন আর মুমিনগনও দেখবেন ওটা তাদের কাজ কাজকর্ম পর্যবেক্ষণ করা হবে এই ধরনের লোকেরা তারা পুনরায় এই ধরনের ভুল করে না। তাদের দিকে সতর্ক দৃষ্টি রাখা হবে এখানে কবুল করে নেওয়ার পরও বান্দার এমন একটা অবস্থা তুলে ধরেছেন সে এখন কা হয়ে গেল তার কর্ম এখন পর্যবেক্ষণ করতে হবে একবার তার বিচ্ছুটি ঘটে গেছে আবারো যদি ঘটে এই জন্য তার কাজকর্ম পর্যবেক্ষণ করতে হবে আর সেই পর্যবেক্ষণ তো আল্লাহ করবেন দৃষ্টি রাখবেন এবং আল্লাহর রাসুল এবং মুমিন গণ তোমাদের আমল পর্যবেক্ষণ করবেন তোমরা আসলেই মুমিনদের মতোই তোমাদের আমল কিনা যদি আর বিচ্যুতি না ঘটে পর তোমরা যদি ইমানের অচল থাকো ইমান অনুযায়ী আমল কর তাহলে তো তোমাদের তোমরা আর যদি আগের মতো যদি তোমাদের অবস্থা হয় তলসতা করো ঘাফলতি করো মোকাবেলার সময় বিরুতা করো তাহলে ইলা জেনে রাখবে অবশ্যই তোমাদেরকে এমন এক সত্তার কাছে ফিরিয়ে নেওয়া হবে যিনি প্রকাশ্য ও অপ্রকাশ্য সব কিছু জানেন সেই সত্তাকে আল্লাহ সুহান তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু জানেন কিছু জানেন মানুষ যা প্রকাশ করে আর যা অন্তরের মধ্যে গোপন রাখে সব কিছু আল্লাহ জানেন কোন উদ্দেশ্যে কি করে তার মনের সেই ভাবটা আল্লাহ জানেন সেই আল্লাহর কাছেই তাদেরকে নেওয়া হবে বলা হয়েছে সাতুরা অবশ্যই তোমাদেরকে ওই সত্যার কাছে ফিরিয়ে নেওয়া হবে যিনি অপ্রাকাশ্য এবং প্রকাশ্য সব কিছু জানেন উকুম जोर तुम फ कर सकल रेक्रुम सामने कैसा तक तुम्हारे सबकिछ तुम्हारा तक देखते पा तुम्हें ख तुम्बा मनो क्यों देखे नई तुम्हारा चुप मुमिन के विषय अत्यधिक तम्बी कर सतर्क कर मुमिन जन एक विश्वासटुकु रखे प्रकाश्य अप्रकाश्य सर्वस्थाएं जान आल्ला दिए बदती कर आल्लाकुम मेने चले सल्लामी के प्रकाश्योपने दुनिया शिव कल्ला पटकाओतेदी आल्ला सामने सकल विषय अवहित আমাদের আমাদের একটা জিনিস ভালো করে উপলব্ধি করা দরকার যে আমরা সকলের অবস্থা একই প্রত্যেকে ময়দানে আমরা গিয়ে হাজির হব আল্লাহ আমাদেরকে হাজির করবেন আর প্রত্যেকেই আমরা স্বতন্ত্রভাবে এককভাবে আমরা দাঁড়াবো কেউ কারো সাহায্যকারী সেদিন হবে না সেই আমরা প্রত্যেকেই আল্লাহর সামনে হাজির হ'ব নিজেদের আমল সহকারে আমাদের কার ইমান কোন পর্যায়ের ছিল আমাদের আমল কেমন ছিল একজন থেকে আরেকজনের তফাত হবে ইমানের ক্ষেত্র আমলের ক্ষেত্র প্রত্যেকেই নিজের সেই ইমান এবং আমল নিয়ে আমরা আল্লাহর দরবারে সেখানে হাজির হবো সেই দিন আমাদের সকলে আমলের হিসাব হবে সেই দিন আল্লাহ সুবাহ আমাদেরকে ঘোষণা করবেন তুমি তোমার দুনিয়ায় তোমার যে কিতাব রেখে এসেছিলে কোন কিতাব আমরা লেখি নাই কিন্তু আল্লাহ ফি ইস্তাগন রেখেছেন আমরা করেছি আর তারা লিখেছেন আমল নামা পড়ো দুনিয়ায় তুমি যা করেছিলে সেগুলো পড়ো আজকের এই দিনে কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট তোমার কিতাব আর কেউ পড়ে দেবে না शिक्षक बुझिए प्रयोजन कारण तुम खिताबे जाते व्याख्या करा निजे चीना जाना जीवन दुनिया जीवन मानव जेबालना सबकिू आज के देखी आल्लादी पूरा अवस्था हमारे भिडियो रेखे थकें ওই রেকর্ডটা যদি ওই ভিডিও হয় চুকের সামনে তুলে ধরা হয় আমরা দেখতে থাকবো নিজেকে নিজের আচার আসন চলাফেরা কথাবার্তা কাজকর্ম সবকিছু দেখতে থাকবো অস্বীকার কোন উপায় থাকবে না সেই অবস্থাটা আমাদের হবে এই চিন্তাটা যদি আমাদের থাকে আমরা এখন চিন্তা করি যে ওইখানে যাতে এই বিশাল হাসরের ময়দানে মানুষের সামনে লজ্জিত হতে না হয় অপমানিত হতে না হয় সেই দিন যেন আল্লাহর অনুযায়ী জাহান নামের শাস্তি বুক করতে না হয় জন্য আমাদের আমলকে পরিশুদ্ধ করা দরকার তোমরা তোমাদের আমল করে যাও কোন আমল আমরা করব। ভালো আমল নেক আমল যে আমলের বদলা আল্লাহর কাছে জান্নাত হিসেবে পাওয়া যায় সে আমল আমরা করব। হজরত উমর রব্লা প্রত্যেকটা মানুষ মানুষ নিজের হিসাব নিজেই করতে পারে নিয়মিত যদি সে তার নিজের আমলকে সংশোধনের জন্য চেষ্টা করে নিজের দিকে যদি সে বুঝতে পারবে তার অবস্থা সমালোচনার মাধ্যমে নিজের জানতে পারে বুঝতে পারে। যদি দুনিয়ার জীবনী আমরা নিজেদের আমলকে আমরা পরিশুদ্ধ করি নিজের আমলের হিসাব নিয়ে পরিশুদ্ধ করি তাহলে আসরের ময়দানে সেই কঠিন বিপদের সময়ে। लागामहन जीवने अभ्यस्तर मैदान अनुसूचना छाड़ा सुबह सामने दुनिया जीवन सकल रेकर्ड पत्र तुले धरवे से कठिन अवस्था जी एलब्धि करी एंता करी एक्ट मंग कार्यक्रम कर लाम আমার বিশ্বাস করা উচিত এই মন্দ কাজটা হাসদের ময়দানে আল্লাহ আমার সামনে সকল মানুষ দেখবে। তাহলে এখনই আমি নিজেকে আমরা সংশোধন করে নিতে পারি এজন্য এই আয়াত থেকে আমরা যেন নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টায় নিজেদেরকে রাখতে পারি আল্লাহ আমাদের তফি দান করুন এরপর আল্লাহ বলছেন অপর আরেক দল লোক রয়েছে যাদের বিষয়টি আল্লাহর আদেশের অপেক্ষায় আছে হয়তো আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন অথবা তাদেরকে ক্ষমা করবেন निश्चय सबकि आबुलुबार कथा तबुक युद्धे जरा अंश ग्रहण करें हादिसर वर्णन तो त्यान भिन्न विभिन्न वर्णन आधिक সংখ্যক খ্যক বর্ণনা হল সেখানে ছিলেন সেই দশ জনের মধ্যে সাতজন মসজিদ নবির কুঠির সাথে নিজেদেরকে বেঁধে রেখেছিলেন যাদের ব্যাপারে এই কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে পূর্বের এই আয়াতগুলো ফেসল উল্লাহ সাল্লু আলাইসালামী আয়াত নাজিল হওয়ার পর তাদের বাদল কুড়ে দিলেন তাদের সাদকাগুলো গ্রহণ করলেন এরপর আল্লাহ আজকের কুই আয়ের যেটা আমি এখন আলোচনা করলাম একশো পাঁচ নাম্বার সেখানে সতর্ক করে দিলেন তোমরা তোমাদের আমল করে যাও করে তোমাদের আমল ভবিষ্যতের এই আমলগুলো আল্লাহ আল্লাহ এবং মোহিন্দন দেখবেন পর্যবেক্ষণ করবেন কিন্তু তিনজন লোক রয়ে গিয়েছিলেন তারা নিজেদেরকে কুঠির সাথে বাঁধেননি তিনজন তারা নিজেদেরকে কুঠির সাথে বাঁধেননি এবং এদের মতো এইভাবে নিজেদেরকে পেশ করেননি সেই তিনজন হলেন কাহাব মালিক মোরারা ইবনে রবি যারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেননি তাদের আয়াত করেছে সেই সময় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো এই তিনজন শুধুমাত্র এতটুকু করেছিলেন যে রাসুল্লাহাম যখন তাবুকের যুদ্ধ থেকে ফিরে এসে মসজিদে নবমীতে বসেছেন আর যে সকল মুনাফিকরা যুদ্ধে গ্রহণ করেনি মিথ্যা সত্য কথা বলেছিলেন তারা বলেছিলেন আমাদের কোন ওদোর ছিল না যুদ্ধে যাওয়ার জন্য আমাদের সকল প্রস্তুতি ছিল সামর্থ্য ছিল বিনা ওজরে আমরা দায়ী নাই তারা নিজেদের সত্য কথাটা পেশ করেছে কিন্তু সেই সাথে কিন্তু তারা খুটির সাথে বেঁধে রেখে তারা শপথ করেছিল আল্লাহ রসুল খুলে না দেওয়া পর্যন্ত তারা বাদন মুক্ত হবে না কিন্তু এই তিনজন এইভাবে নিজেদেরকে বাঁধেননি এই জন্য তাদের বিষয়টি আল্লাহর পক্ষ থেকে कारहति दें शुद्ध तुम्हाराओं तजुहत ग्रहणों करें क्षमाओ करें तीन जन बाड़ी से बेधे फे तीन जेहेतु तुटर निजेदेजर अपराध गुरु स्वीकार करी एवीर करपराधी डिक्लारेशन कर সত্য কথাটা বলেছে যে আমরা যুদ্ধে যাওয়ার প্রস্তুতি ছিল আমাদের হয়েছে আল্লাহর আদেশ আসা পর্যন্ত হয়েছে বিলম্বিত হয়েছিল পঞ্চাশ দিন পরে তাদের আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু এই সময়টা বিলম্বিত সময় এই সময় এই কথাটা বলা হয়েছে যে অপরের দল রূপ রয়েছে যাদের বিষয়টি আল্লাহর আদেশ পর্যন্ত সাল্লাম যে সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন তাদেরকে সামাজিক বয়কট করেছিলেন কোন মুসলমানদের সাথে তারা সম্পর্ক রাখতে পারছিল না নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল কেউ সালাম দিবে না সালামের জবাব দিবে না তাদের সাথে কথা বলবে না তাদের সাথে সব নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল তার আপন জন পরিবারের লোকেরা পর্যন্ত কি চল্লিশ দিন পর তার স্ত্রীকেও নির্দেশ দেওয়া হয়েছিল তারাও যেন বিচ্ছিন্ন হয় স্ত্রীরাও রাসুলের আদেশ পালন করে তাদের স্বামী থেকে বিচ্ছিন্ন ছিলেন শুধুমাত্র হেলালিমনি ওমাইয়া তিনি বৃদ্ধ ছিলেন তার স্ত্রী এসে অনুমতি নিয়েছিলেন রাসুল সালামের কাছ থেকে যে আমার স্বামী তো তার সেবা যত্নের প্রয়োজন এবং আমি ছাড়া তার সেবা করার মতো কেউ নাই যদি আপনি আমাকে অনুমতি দেন আমি তার সেবায় থাকতে পারি তখন তিনি বলেছিলেন তুমি তার সেবায় থাকতে পারো কিন্তু সেজন্য তোমার সাথে সহবাস না করে হেলালিবনি ওমাইয়ার স্ত্রী বললেন সে এই বয়কটে পচিত হওয়ার পর মানসিক যাতনায় এত দুর্বল হয়ে গেছে সহবাসের শক্তি আর তার নাই পঞ্চাশ দিন পর তাদের ক্ষমা করা হয়েছিল তো এই তিনজনের কথা বলা হয়েছে যে অপর একদল তাদের বিষয়টি আল্লাহর কাছে মুলতুবি রয়েছে সে আল্লাহর আদেশ আসা পর্যন্ত মুলতবি রয়েছে আল্লাহ হয়তো তাদেরকে শাস্তি দেবেন অথবা তাদেরকে ক্ষমা করবেন সবকিছু ভালো করেই জানেন এবং তিনি সুবিজ্ঞ কৌশলী তিনি যেটা উত্তম মনে করেন সেটাই করবেন যদি তিনি শাস্তি দেওয়ার প্রয়োজন মনে করেন শাস্তি দেবেন যদি ক্ষমা করা ولا يحلفن ان اردنا الا اخذنا والله يشهد انهم لكاذبون এসপোর্ট বলা হচ্ছে আবার মুনাফিকদের কথাটা ফিরে আসছে আর যারা মুসলমানদের কোতি সাধনের উদ্দেশ্যে মসজিদ বানিয়েছিল এবং এবাদতের পরিবর্তে কুফরি করার জন্য মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এবং পূর্ব থেকেই যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত তাদের ঘাঁটি বানানোর জন্য তারা মসজিদ নিয়েছিল আর তারা অবশ্যই কসম করে করে কথা বলেছিল যে আমরা তো শুধু কল্যাণী করতে চেয়েছি আমরা উত্তম করতে চেয়েছি ভালো করতে চেয়েছি আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয়ই এরা মিথ্যাবাদী ওই ঘটনা যেটাকে মসজিদের জেরার বলা হয় জেরার শব্দের ইসলাম এবং মুসলমানদের কথি সাধনের উদ্দেশ্যে মসজিদের মতো করে একটি ঘর বানিয়েছিল মুনাফেকরা যেটা ক্যাতি লাভ করেছে মসজিদে জেরার কতির উদ্দেশ্যে তৈরীকৃত মসজিদ ঘর এটা করা গুরুত্বপূর্ণ যে ইতিহাস হলো বনি হাজরাজ গুপ্তের একটা লোক ছিল আমের म उपाधि ख्रीटान पदरि से जमाना ख्रीस्टान धर्म ग्रहण करानिजम से साधना एक पर्याय से बड़ आवेद जाहेद हिसाब से स्वीकृत पाए शेष पर्त ख्रीस्टान बड़ उपाधि राहेदेद রাহেব উপাধিটা পায় পাদ উপাধিটা পায় এত করে মদিনায় প্রচুর লোক তাঁর ভক্ত হয়েছিল তার বাহ্যিক ধার্মিকতা দেখে ধর্মের পোশাক লেভেল দেখে যেমন পাদ্রি পুরোহিতা যে ধরনের পোশাক পরে থাকে এই ধরনের পোশাক পরিচ্ছদ তার আঠার আচরণ তার এবাদত বন্দে গিয়ে সবগুলো এমন ছিল যার কারণে সমাজের মধ্যে ব্যাপক একটা তার গ্রহণযোগ্যতা এসে গিয়েছিল সেই আবু আমের রাহেব রাসুল্লাহ সাথে তার জবাব দিলেন দিলেন তাকে ইসলামের দাওয়াত দিলেন কিন্তু সে গ্রহণ করলো না করে সে উঠে গেল এবং এই সময় একটা লোয়া করেছিল যে আমাদের দুইজনের মধ্যে যে মিথ্যাবাদী সে যেন তার আপন যেন থেকে বিচ্ছিন্ন অবস্থায় মৃত্যুবরণ করে এরপর সে তার খানকায় চলে যায় সেখান থেকে তার ইসলামের বিরুদ্ধে যা করার করছিল বদরের যুদ্ধে মুসলমানদের যখন বিজয়ী হল তখন সে হিংসায় জলে পুরে মরল করতে পারল না তখন সে মদিনা ছেড়ে চলে যায় মক্কায় বহুদের যুদ্ধে আসে আর সেই আবু আমেরও কিন্তু আসে তাদের সাথে আর এই আবু আমের এত দুষ্ট ছিল বহুদের ময়দানে সে কিছু গর্থ রেখেছিল যাতে যুদ্ধের চলাকালের সময় মুসলমান গণ অসতর্কতার সাথে যখন যুদ্ধ শুরুর আগে সেখানে যেটা পদ্ধতি ছিল মল্লযুদ্ধ সেই মল্লযুদ্ধ যখন শুরু হবে সেই সময় আবু আমের তার বংশের লোক খাজরাজদেরকে আনসারের সে ডাকতে থাকলো মনে খাজরাজ এটা তো তার বংশের লোকেরা লোকেরা যারা রাসুল সালামের কাছে তারা আনসারের মর্যাদা লাভ করেছেন তারা যুদ্ধের ময়দানে রাসুলের সাথে এসেছেন সে তাদেরকে ডাকছিল এবং তাদেরকে বিভিন্নভাবে সে প্রবুধ দিচ্ছিল তাদেরকে আশ্রয় দিবে তারা যখন বুঝলেন আলোচনা করে আমরা মুলতবি রাখলাম ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা এখান থেকে শুরু হবে এখন মুলতবি করতে হচ্ছে